বাংলার দর্শক ও সুদীমন্ডলী ইসলামী স্বরূপ কিভাবে সফলতা পেয়ে থাকি আমরা এ ব্যাপারে আলোচনা অব্যাহত রেখেছি আমরা আলোচনায় নিয়ে আসবো এবার নির্যাতন কষ্ট এর মাধ্যমেও দেশ থেকে বহিষ্কার এর মাধ্যমেও যে দাওয়াতি কাজের সফলতা পাওয়া যায় তা আমরা উল্লেখ করেছি দেখা গেছে যে তীব্র নির্যাতন করা হয়েছে এর পরেও তারা ইসলাম উপরে টিকে ছিল বদনাম ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ইসলাম থেকে কেউ ফিরে যায়নি যেমন সয়ন বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমরা জানি তার উপরে একটি নয় দুইটি নয় ১৪টি অপবাদ দেওয়া হয়েছিল সবশেষে তাকে বিপদের মুখে ফেলানো হয়েছিল যখন তিনি মক্কা থেকে ফিরে চলে যাচ্ছেন মদিনার দিকে তখন পর্যন্ত তার পিছনে শত্রু ধাওয়া করেছিল আল্লাহর সাথে থাকলে आल्लाह रब्बुल आलमी सहयोगिता करें जेमन भावाल जो तहाड़े गर्ते आत्मगोपन कर तक अल्लाह रब्बुल आलमीन ओ चित्रा तुले पवित्र कुरान मध्य अब भय कर अल्लाह रसुल जदि एा पायर दिखे लक्ष्य कर देखते पा তখন আল্লাহ তো শুধু দুইজন না আমাদের সঙ্গে আল্লাহ আছেন ভয়ের কারণ নাই আল্লাহ হক পতে আছে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে এর পরেও তিনি অটল আল্লাহর এই দাওয়াত আল্লাহর পক্ষ থেকে আসা বিধানকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা আরেকটু পিছে পিছিয়ে যাই চলুন পিছিয়ে গিয়ে দেখা যাবে যে মোসা আলাহালামকে দেশ থেকে বের করে দেওয়া গেলেন। কিন্তু স্পষ্ট আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলমী সেখানেও তাকে সহযোগিতা করলেন মোসা আল্লাহাল্লামের মতন একজন নবী তারপরে তাওরাত নাজিল হয়েছিল তিনি টিকতে পারলেন না দেশে তাকে বের করে দেওয়া হলো ফেরাউন তাকে বের করে দিল যখন সাগরের সামনে চলে গেছেন ঠিক ওই মুহুর্তে পিছনে ফেরাউন সৈন্য ডান দিকে ফেরাউনের সৈন্য বাম দিকে ফেরাউনের সৈন্যের সামনে হলো বাহারি কুল বিশাল নদী বিশাল সাগর সামনে আর তো সামনে যাওয়ার কোনো অবকাশ নেই তখন করণীয় কি তখন মোসা আলাহাল্লামের কম সম্প্রদায় বলে ফেলো ইন্নাল আমরা তো আটকে পড়ে গেলাম আমাদের যাওয়া তো কোনো মেরে ফেলে দেবে আমরা কি করি ইন্ন আলামুদ্রাকুন আমরা আটকে পড়ে গেলাম সম্মানিত দর্শক মন্ডলী দেখুন আল্লাহর পক্ষ থেকে সাহায্য কিভাবে আসে মোসা আলাহ সাল্লাম বলে দেন স্পষ্ট হতেই পারে না কাল্লা কখনোই নাই আল্লাহ আমাকে পথ দেখাবে দেখাবেনি এতে কোনো সন্দেহ আল্লাহ নাই আল্লাহর আলমিন মোসা আলাহালকে বললেন হে তোমার লাঠি দ্বারা এই সাগরে আঘাত করো। করসা আলাইসাল্লাম হাতের লাঠি দ্বারা সাগরে আঘাত করলেন তখনই তার জন্য বারোটি রাস্তা হয়ে গেল সাগরের মাঝখান দিয়ে মোসা আলাহ সাল্লাম পার হয়ে গেলেন তার সৈন্য সমন্ত নিয়ে তার জনগণকে নিয়ে তিনি বেরিয়ে গেলেন পার হয়ে গেলেন ফেরাউনের বিপদ থেকে আল্লাহরাব আলমিন রক্ষা করলেন মৌসা আলাহিসাল্লামকে লক্ষণীয় বিশাল সাগরে প্রবাহিত পানি কিভাবে দাঁড়িয়ে গেল পানি একদিকে উঁচু সেই পানি দাঁড়িয়ে গেল কিভাবে চলমান পানি সাগরের পানি থমকে দাঁড়িয়ে গেল আল্লাহ রাব্বল আলমিনের কথা সাগরও শোনেন যার কারণে পানি দাঁড়িয়ে গেল মৌসা আলাহিসাল্লাম পার হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে দায়ীদের জন্য সহযোগিতা এভাবেই আসে এটা প্রমাণিত হয় সুতরাং কোন দায়ী কখনো নিরাশ হতে নয় সালাম চলে গেলেন বিতাড়িত হলেন বটে কিন্তু ফেরাউন তো সাগরে ডুবে সবাই মারা গেলে ফেরাউনের সৈন্যরা কেউ টিকতে পারেনি পৃথিবীর ইতিহাসে চাঞ্জল্যবান দৃষ্টান্ত আল্লাহ রাব্বাল আলমিন রেখে দিয়েছেন যে মৌসা আলাহাল্লাম এরকম বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও আল্লাহ সাগর পাড়ি দেওয়ালেন রাস্তা হয়ে গেল সবাই পার হয়ে গেল আমাকে ধারণ করতে হবে এই মর্মে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে বিজয়ী দান করবেন যদি সঠিক দাওয়াতের পথে আমরা থেকে থাকি এতে কোনো সন্দেহের অবকাশ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলতে পারি যে যেমন ভাবে দেশ থেকে বহিষ্কার করলেও আল্লাহ আমাদের প্রতিদান বা সফলতা দান করেন অনুরূপভাবে আমরা আর একটি বিষয় আলোচনা করবো অনেক সময় দেখা যায় জেলখানায় আবদ্ধ থাকতে হয় দাওয়াতি কাজ করতে হঠাৎ করে পুলিশ গোয়েন্দা সিকিউরিটি এরা আমাদের পিছনে লেগে যায় তারা আমাদের দাওয়াতি কাজে বাধা দেয় এর পরেও মনে করতে হবে এর মধ্যেই রয়েছে সফলতা কেমন সফলতা আসলে সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ আমরা একটু দেখি রসুল্লাহ আল্লাহ জানে দিলেন সৌরা নুর পঞ্চান্ন আল্লাহর আলমিন বলছেন যে আল্লাহ ওয়াদা করছেন তাদের জন্য যারা ইমান আনবে এবং আমলে সলেহ করবে এই মর্মে তাদেরকে প্রতিষ্ঠা দান করবেন যে দিনের উপরে আল্লাহ সন্তুষ্ট অতঃপর আল্লাহ বলছেন তাদের যে ভীতি সন্ত্রস্ত অবস্থা ভীতিপূর্ণ অবস্থা কোথাও বের হতে পারে না চলতে পারে না এই বিশাল ভয় থেকে এই ভীতিপূর্ণ অবস্থা থেকে আল্লাহ রান্তিপূর্ণ অবস্থা পরিবর্তন করে দেবেন আল্লাহবর আল্লাহ সবকিছুই পারেন এই আয়াত নাজিল হয়েছিল রসুল মুহাম্মদ সাল আলি আসাল্লামের প্রতি তা আমরা দেখে এসেছি আল্লাহ রসুল যেখানে চলতে পারেন না যেখানে আগাতে পারেন না সেই স্থানে আল্লাহ কিভাবে বিজয়ী দান করলেন গোটা ব্যাপী ইসলামের এই আহ্বান চলে গেল এমনকি নির্ভয়ে একজন ব্যক্তি এক দেশ থেকে দেশে গিয়ে গিয়ে মক্কায় করে একজন মহিলা পর্যন্ত এসেছে আল্লাহালা কাউকে ভয় করেনি পৃথিবীতে বাধাদার কেউ নেই আলে এরকম শান্তিপূর্ণ অবস্থা দিতে পারেন কিন্তু তিনিও তো বহিষ্কৃত হয়েছিলেন প্রত্যেক নবীর অবস্থা তাই সামানিত দর্শক মন্ডলী আমাদেরকে অবশ্যই দৃঢ় থাকতে হবে যেন আমরা কখনোই দেশ থেকে হিজরত করে স্থানান্তরিত হয়েও যেন আমরা কখনোই কখনোই দুর্বল না হয়ে যাই এখানে একটা বিষয় ইঙ্গিত দেওয়ার দরকার যে দেখা যাচ্ছে আমি জেলখানে আবদ্ধ হয়েছি তাহলে বিজয় কোথায় জি বাহ্যিক দৃষ্টিতে বিজয় আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু বিজয় তো সামনে আমরা পেয়ে যাই রসুল দীর্ঘ তিনটি মধ্যে আবদ্ধ ছিলেন তিনি বের হতে পারেন আল্লাহ রবীন্দিন জানিয়ে দিলেন যে দেখো মোহাম্মদ पर तुमार जन्म भलो पूर्वे अवस्था चेय अल्लाह तुम्हें पर नहीं आल्ला तुम्हारे दिल तुगे जुगे व्यक्ति के देश बेरकर आज जेलखने आब्ध करा जेमन देखी इमाम नासाइय मतन विख्यात इमाम के देश बरकर हलो सरिया চলে আসলেন মক্কায় মক্কায় মিনা প্রান্তরে এসে ইমাম হত্যা করা হলো। কারণটা ছিল একটাই যে বিরুদ্ধে এবং যারা অপব্যাখ্যা করেছিল যারা মূর্তি পূজারী ছিল তাদের বিরুদ্ধে ইমাম নাসাই খল ঘস্ত ছিলেন তীব্র নিন্দা তাদের জানিয়েছিলেন মিনা প্রান্তরে পর্যন্ত ইমাম নাসাইকে হত্যা করা হলো আমরা সংক্ষিপ্তিক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 আগে সালাইসালাম কোরআনে যে ব্যাখ্যা দিয়ে গেছেন তার মধ্যে কোন ভুল ত্রুটি নেই गुरु देखु की शुक्रवार शुक्रवारसा बनते सत्यवाली और न्यायपरण होते सहस लागे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 সালামু আলাইকুম রহমতুল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম যে রসুল্লাহ সাল্লামের উপরে বদনাম করা হয় মিথ্যা অপবাদ দেওয়া হয় আয়েশা রাজা আলার বিরুদ্ধে কি বিশাল মিথ্যা অপবাদ দেওয়া হলো সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ রসুলকে পর্যন্ত বিপদে ফেলা হলো আমাদের হতে পারে অস্বাভাবিক কিছু না মিথ্যা অপবাদ দিবে দিয়ে কুলসিত করে মানুষের সামনে যেন প্রকাশ না পায় দাওয়াতটা যেন প্রসারিত না হয় মানুষের জন্য দাওয়াত যেন না যায় এই জন্য আমার উপরে মিথ্যাভা দিবে দেওয়াটা খুব স্বাভাবিক গালি দিবে দেওয়াটা স্বাভাবিক মনে করতে হবে এরপরে ফিরে আসা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আয়াতনাজিলের মাধ্যমে আয়ে সারাজা আলহানকার পবিত্রতা ঘোষণা করলেন এবং যদি এটা না হতো তাহলে অভ্যন্তরে রসুল্লা সাল আলাইকাল্লামের একাকি জীবনে যে সমস্ত শরীয়ত বাস্তবায়িত হয়েছে সেগুলো শরীয়ত সম্পর্কে আমরা জানতে পারতাম না কিন্তু আয়েশা রাজাল পবিত্রতা ঘোষণা মাধ্যমে আয়েশা রাজাল্লাহ আরও মর্যাদা বেড়ে গেল এবং বিশ্বব্যাপী তার মর্যাদা টিকে থাকলো শত্রুরা কখনো অপবাদ দিয়ে পারবে না এটা আমাদেরও খেয়াল রাখতে হবে এই অপবাদের কারণেই মহাদিস উলামা ইকরামকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে কিন্তু হাসি মুখে জেলখানায় অবস্থান করেছেন জেলখানায় অবস্থান করে সেখানে আল্লাহর এবাদত করেছেন কিন্তু পেয়েছেন বিজয় আল্লাহ পাখি ভালো জানেন যেমন আমরা দেখতে পাই যে ইমাম আহমাদ বিন হাম্বল রহিমা উল্লাহ এত বড় একজন ব্যক্তি ছিলেন তাকে শুধু একটি অপরাধের কারণে হওয়া পবিত্র কুরআন হলো কালাম উল্লাহ গরু এটা আল্লাহ সৃষ্টি নয় এই একটি কথা বলার জন্য সেই যুগের অসংখ্য আলেমুলামা শাসকের পক্ষ অবলম্বন করে ইমাম আহমদ বিন হাম্বলকে ষড়যন্ত্রপূর্বক গ্রেফতার করাল আপনারা দেখেছেন যে ইমাম আহমাদ বিন হাম্বল রাখো লাখ জনতার সামনে রাজ দরবারে বেঁধ করা হচ্ছে দশ লক্ষ হাদিসের হাফেজকে বেঁধ মারা হচ্ছে পিঠ চিরে রক্তর ফিনকি প্রবাহিত হচ্ছে রক্তত্ব দেহে ইমাম আহমাদ বিন হাম্বল चितुगर प्रख्यात आलेमरा तरह कने गल शासक त्याग करो, करो। इमाम हम बोल चित्कार दिए बल प्रश्न आसेंखो हे जगत आलेमरा शासक शिक्षा परिना जाना तुम्हारा तुम्हारे मतामत त्याग करो আল্লাহর কাছে গিয়ে আমরা জাহান নামের আগুন থেকে সুপারিশ করবো তোমাদের সহ্য করার মতো নয় ইতিপূর্বে দেখে এসেছি ইমাম আবু হানিফা রহেমা তাকেও কে জেলখানায় বদ্ধ করে তাকে অবশেষে রুটির মধ্যে বিষ দিয়ে তাকে হত্যা করা হলো কি অপরাধ তিনি করেছিলেন কিন্তু ইমাম সম্মানিত ইমাম মালিক সম্মানিত ইমাম ইমাম সম্মানিত সম্মানিত বিন হাম্বল ইমামগণের মধ্যে চারজন ইমাম বিশ্বের ইতিহাসে বিশ্ববিখ্যাত ইমাম হিসাবে খ্যাতি লাভ করেছে সুতরাং কখনো মনে করব না জেল হত্যার মাধ্যমে জেলখানায় বদ্ধরাকার মাধ্যমে পরাজিত না ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেছেন কিন্তু তার নাম শুনলে মানুষ রহিমাহুল্লাহ রহমাত শব্দটি বড়ে যারা তাদেরকে হত্যা করে তাদের নাম মানুষ জানে না না। এটাই নিয়ম। উপরে নির্যাতন করা হলে একটি কারণে সামায়িক বিবাহ এক দেশতে অন্য দেশে গেছি সেখানে গিয়ে বিবাহ করে সামায়িক ফায়দা উপকারী হাসিল করব। এটা ইসলামের সুরুযুগে ছিল পরে আল্লাহ হারাম করেছেন কিন্তু ইমাম মালিকের সময়ে প্রচলিত পেট পজারের কিছু আলেমরা সেটাকে জায়েজ আর শাসক সে ফতুয়া গ্রহণ করলো কিন্তু একজন ব্যক্তি থাকেন। ফকির ফকির যদি স্বাক্ষর না করে আপনার ফতুয়া কেউ গ্রহণ করবে না ইমাম মালিক রহিমা উল্লার কাছে পাঠা দেওয়া হলো পত্র লেখে ইমাম মালিক রহিমা উল্লাহ বললেন যে না একশো জন কেন লাখ আলেম যদি স্বাক্ষর করে তবুও রাসুলের হারামকিত বিষয় কেউ হালাল করতে পার কেউ অধিকার রাখে না ইমাম মালিক রহিমাহ এই পত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন অবশেষে তাকে বাগদাদের টেনে নিয়ে এসে গোটা বাগদাদের গলিতে তাকে শাস্তি দেওয়া হলো কি নির্যাতন তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছে কি শাস্তি একটি পেট খারাপ মোটের পিছনে তাকে বেঁধে দেওয়া হল তার শরীরে টের যত রকমের বিষটা পড়লো গোবর পড়তে ছিল ইমাম মালিক রহিমা হুল্লা কে শাস্তি দেওয়া হচ্ছে তখন তিনি বলছেন তোমরা যারা আমাকে চিনো তারা তো চিনোই যারা চিনো না তারা চিনে রাখো আমি হলাম সে মালিক আমি নিকায়ে মোতা সাময়িক বিবাহকে আমি হারাম ঘোষণা করেছি রসুল মোহাম্মদ সালাইসালাম হারাম ঘোষণা করেছে তাই আমিও হারাম ঘোষণা করেছি আর এই জন্য আমাকে রসুল্লাহ সালামের রেখে যাওয়া বিধানকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইমাম মালিক শাস্তিকে মেনে নিলেন এই শাস্তির সামনে তো আপোষ করলেন না কিন্তু ফল কি দাঁড়ালো ফল এটাই দাঁড়ালো যে শাসকের বক্তব্য গ্রহণ করলেন না জনগণ গ্রহণ করলেন ইমাম মালিক রহিমাহুল্লার বক্তব্য কারণ ইমাম মালিক রহিমাহুল্লা বলে দিলেন বাগদাদের জনগণকে নিকায়তা আল্লাহ রাসুল্লা হারাম করেছেন আমিও হারাম করলাম শাসক গ্রহণ পেট না। এটাই সবচেয়ে বড় বিজয় ইসলাম এই বিজয়কেই অগ্রাধিকার দিয়েছে সেই সাথে ইমাম মালিককে আল্লাহ রব্বুল আলম সম্মানিত করলেন আপোষ করেননি শাসকের দাপটকে তোয়াক্কা করেননি ইমাম মালিক রহিমা উল্লার সামনে যখন গিয়ে বলা হলো পত্র দিয়ে যে তাকে আমার দরবারে আসতে বলো যখন বললেন তখন ইমাম মালিক রহিমা শাসকের পত্রের উপর পিঠে লেখে দিলেন আল্লা এলমের কাছে আসতে হয় এলেম কারো কাছে যায় না এলএম কখনো ভ্রমণ করে না কাছে কত বড় সাহস কত বড় তাকুয়া এবং মালিক রহিম শাসকের পত্রের পিঠে অপর লেখে দিলেন যে কখনোই নয় আমি যেতে পারবো না শাসককে এখানে আসতে হবে শাসকের সামনে মাথা না তো করেননি কারণ এলমে হাদিস হাদিসের জ্ঞান অপমানিত হবে শাসকের সামনে হাদিসের জ্ঞান যাবে এটা কেমন করে হতে পারে জ্ঞান জানতে চাইলে হাদিসের কাছে আসতে হবে মর্যাদা কোথায় লোকে আছে সম্মানিত দর্শক মন্ডলী জেলখানে আবদ্ধ থাকলেও ইসলামের বিজয় হয় এটা তার প্রমাণ বিন হাম্বলকে জেলখানে রাখা হলো দীর্ঘদিন কেমনে হলেন। সর্বশেষ মুতাক্কেল আলাল্লাহ যখন খলিফা হলেন তখন তার মা তাকে বললেন শোনো তোমার জেলখানায় আবদ্ধ আছে একজন বৃদ্ধ মহাদ্দেশ বিশ্ব বিখ্যাত মহাদ্দেশ জেলখানে আবদ্ধ আছে তাকে তুমি মুক্তি করো আশ্চর্য মোতাক্কেল আলাল্লাব থেকে মুক্তি দেওয়া হল অনেক কষ্ট করে মুক্তি দিলেন কারণ ছিল এটাই যে মা বিন যেমন এক সময় আরবি পড়া শিখেছিলেন কোরআন পড়া শিখেছিলেন এই জিনিসটা তার জানা আছে যে মুখ খুলতে পারেননি দিন পর্যন্ত জেলখানায় থাকলেন তিনি জেলখানা থেকে বেরিয়ে আসলেন সফলতা কিভাবে পেলেন এরকম একজন বিশ্ববিখ্যাত আটকে রাখা হলো বন্ধ করে দেওয়া হলো বিশ্বব্যাপী যখন মুক্তি তাকে জিজ্ঞেস কি চান। হাম্বল খলিফা করা বাবা আমি কিছুই চাই না তুমি বাগদাদ একটা জায়গা করে দাও সেই জায়গাতে গিয়ে আমি এলমে হাদিসের দাস দিব মাত্র আর কিচ্ছু চাই না সবচেয়ে দরিদ্র তোমার সবচেয়ে তাকুয়াশীন মহাদিস সবচেয়ে যখন শুরু করলেন তখনই তার এসে দ্বার চেয়ে এসে বসলেন এবং বুখার রহমা উল্লাহ আসলেন আসলেন ইমাম মুসলিম আসলেন এবং আবুদাউদ্দ রহমা উল্লাহ এই সমস্ত ব্যক্তিরা ইমাম আহমদ বিন হাম্বলের কাছ থেকে জ্ঞান নিয়ে গোটা বিশ্বব্যাপী এলম হাদিসকে চড়িয়ে দিলেন এই জায়গায় লুকিয়েছিল ইমাম আহমদ বিন হাম বলে জেল খাটার সফলতা এই সফলতা পাওয়ার কারণে আজকে ইমাম বুখারের যে গ্রন্থ সংকুলন করলেন সহিয়াল বুখারি গোটা বিশ্ববাসীর কাছে মুকুট হিসাবে স্বীকৃতি লাভ করেছে কেন ইমাম আহমদ বিন হাম্বুলের আগেও তিমাম বুখারীকে পাঠাতে পারতেন ইমাম মুসলিমকে পাঠাতে পারতেন আবুদৌদকে পাঠাতে পারতেন কিন্তু কেন পাঠালেন না আল্লাহরবুল আলমিন বিজয়ের স্বরূপ জানেন বিজয় কোথায় লোকায়িত আছে ইমাম বুখারিকে মুসলিমকে আর এই হাদিসের ভিত্তিতেই গোটা ব্যাপী আজকে মুসলিমরা সংকলিত হাদিস গ্রহণ করলো এবং হাদিসের উপরে আমুল করা শুরু করলো এটাই হলো আল্লাহর পক্ষ থেকে বিজয় যে বিজয় আমরা উপলব্ধি করতে পারি না শুধু আমাদের দরকার আল্লাহ যারা যারা হকের উপরে টিকে থাকবে তাদেরকে কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরার স্বার্থে ধৈর্য আপনি দান করুন এবং এই ধৈর্যের বিনিময়ে যেন কোরআন ও সই হাদিসকে তারা মানতে পারে এবং দাওয়াতি কাজ করতে পারে কোনো দায়ী জেলখানে আবদ্ধ হওয়ার পরেও যেন কখনো নিজেকে মনে না করেন যে আমি আজকে পরাজয় বরণ করলাম দায়ীর জীবনে কোনো পরাজয় নেই কোনো হতাশা নেই কোনো আমরা বুঝতে পারি এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর কল্যাণ দান করেন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ আমাদেরকে সেই তার প্রকৃত বন্ধা হিসাবে প্রকৃত হকপন্থী হিসাবে প্রকৃত দায়ী হিসাবে আমাদের কবুল করুন দাওয়াতে কাদের সফলতা দান করুন আমিনা ফিরকা আসসালাম আমি আপনারা জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম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 जाते आनव जर सकल समस्या समाधानी समाज